আনাস রয়াদ্লাহ আনহু হতে বর্ণিত নবী সাল্লু আলিয়া সাল্লাম এর দুজন সাহাবি নবী সাল্লাহাম এর নিকট হতে অন্ধকার রাতে বের হলেন তাদের একজন আবকাদ ইবনে বিশ্বের রাদা আনহু আর দ্বিতীয়জন সম্পর্কে আমার ধারণা যে তিনি ছিলেন উসায়দ ইবনে হুজার রাদাল আনহু আর উভয়ের সাথে চেরাক সদৃশ্য কিছু ছিল যা তাদের সামনের দিকটাকে আলোকিত করছিল তারা উভয়ে যখন আলাদা হয়ে গেলেন তখন প্রত্যেকের সাথে একটা করে আলো রয়ে গেল অবশেষ এভাবে তারা নিজেদের বাড়ি পৌঁছালেন